এবং পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করা হবে ইনশাআল্লাহ রমাদান যদিও প্রধানত ইবাদতের মাস হিসাবে গণ্য এই মহিমান্বিত মাসে ইসলামের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিজয় পাশাপাশি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 রমাদানে বদরের যুদ্ধে বিজয় দানের মাধ্যমে স্বয়ং আল্লাহ ইসলামকে মহিমান্বিত ও সুদৃঢ় নতুন শক্তি হিসাবে আবির্ভূত করেছেন সকল বিজয়ের শ্রেষ্ঠ বিজয় মক্কা বিজয়ে এই মাসেই অর্জিত হয়েছিল নিশ্চয়ই আমি আপনার জন্য এমন একটা ফায়সালা করে দিয়েছি যা সুস্পষ্ট সুরা আলফাত আয়াত এক আইনজালুতের যুদ্ধ সহ আরো অনেক ঐতিহাসিক ঘটনা রমাদানেই সংঘটিত হয়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 নুসাইরের জীবনী আলোকাত করলে দেখা যায় তার একটা উল্লেখযোগ্য অংশ ছিল মুসলিমদের বিশেষত নয়া মুসলিমদের ইসলামের শিক্ষায় শিক্ষিত করা কাঠামগত ইসলাম শিক্ষার বিজয়ের পথ সুগম হয় কিন্তু শিক্ষা ছাড়াও অনেককেই আবেগ তারিত করা সম্ভব যেটা তিনি করতেও পারতেন নুরাদ্দের জীবনী পর্যালোচনা করলে দেখা যাবে তারা মানুষদের তৈরি করেছেন শিক্ষা ও হালাকার মাধ্যমে সালাহ আদিন একদিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সেনাবাহিনী নিয়ে কোসেডারদের বিরুদ্ধে যুদ্ধে যাননি দীর্ঘ সময় ধরে তিনি সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন তাদেরকে ধর্ম কর্ম তাজবিদুলি শিক্ষা দানের মাধ্যমে মুসাইবেন বর্বর আমাজিকদের জন্য নিবিড় ইসলাম শিক্ষা কেন্দ্র স্থাপন করেন তিনি তাদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে ইসলামকে হৃদয়ের গভীরে গেঁথে দিতে চেয়েছিলেন বর্বর আমাজিকদের পরিবর্তন সাধন ছিল খুবই দুঃসাধ্য একটা কাজ तारा खुबी कठोर प्रकृति तबुओ आल्ला रहमत कौशलता परीर्घ एक अलजेरियालम से चेष्ट करा हित विपरीत फल बने जो दखलदारी पूर्वे जेको जुगे तुलन सेवर्ती कल समय से मुस्लिम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 ক্রুসিদাররা ইহুদীদের সম্পদ আত্মসাতসহ সকল প্রকার দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছিল তাদের জোর করে খ্রিস্টান বানাতে যাচ্ছিল যা এই জয়ের মাধ্যমে শেষ হয় সুতরাং ইহুদিদের কাছে তারিক বিন জিয়াদ একজন বীর তাদের স্বাধীনতা দানকারী অজ্ঞরা যদি আল্লাহ প্রদত্ত হুকুম ও ন্যায় বিচারের মাপকাঠি জানত ও বুঝত তবে তারাই প্রথমে ইসলামের ছায়াতলে তলে একত্রিত হত अपना जिन्हे अबाक हबेंंदय आठ शत बचर पर जख मुस्लिम शासन पतन हल तक मुसलमाना इहुदीते साथ कतहार कर मुसलिम शासनमलेहुदी जिम्मा मुस्लिम मुस्लिम शासन परल इदी जान माल रक्षार जहाँ मुस्लिमरा करी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 মানব জাতির জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে ইমরান মুসলিম তারা কখনই কাউকে জোরপূর্বক কালিমা পড়তে বাধ্য করতো না আর কেনই কেন করবে এটা আমাদের বিশ্বাসের অংশ যে ইসলাম কারো উপরে জোর করে চাপিয়ে দেয়া যাবে না আর জোরপূর্বক কাউকে কালিমা পড়ানো অর্থহীন আল্লাহ বলেছেন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 সে সময় খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মৃত্যুস্তায় থাকার কারণে এক পর্যায়ে সহকারী খলিফা সুলাইমান আব্দুল মালিক তারিক ইবনে জিয়াদ ও মোসাই ইবনে নুসাইরকে যুদ্ধ যাত্রা স্থগিত করার আদেশ দেন কারণ খলিফার উদ্দেশ্য ছিল যে তারিক বিন জিয়াদ এবং মোসাই ইবনে নুসাইর বিজয় তার মৃত্যুর পর হলে এই বিজয়ের সাথে তার নাম জুড়ে যাবে কিন্তু তারিক এবং মুসা সে আদেশ অমান্য করে তাদের সাথে বিজয় যাত্রা অব্যাহত রাখেন পরবর্তীতে সুলাইমান যখন খলিফা হন তিনি তাদের সাথে খুবই বই আচরণ করেন অনেকেই বলেন কিছু কাল পরেই মুসাইবেনের সাথে খলিফার মীমাংসা হয় এবং খলিফা তাকে হজেও নিয়ে যান কিন্তু তারিক নিফৃত জীবনযাপন করতে থাকেন তারিক দামাজ কাছে ফিরে আসেন এবং সম্পূর্ণ নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন কিন্তু যে বিষয় হৃদয়কে ভেঙে চলে দেয় সেটা হলো তিনি কেবল নিঃসঙ্গ জীবনযাপন করছেন তা নয় কিছু বই পড়ে আমি জেনেছি যে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 प्रारियोंना समय विश्व सब बड़ लाइब्रेर हिसाब सेवेचित होता है सम्भव्य सर्वाधिक बड़ अप्रेरी छ मुस्लिम मालिकानाधीन এটি ছিল সেই লাইব্রেরি যেখানে কাতাররা আক্রমণ করে সমস্ত বই দজলা সাগরে নিক্ষেপ করেছিল বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে তাদের কালের জন্য পানির রং পরিবর্তন হয়ে গিয়েছিল সমৃদ্ধশালী অপর বৃহৎ এক লাইব্রেরি ছিল দার আল হিকমা নামে আল কাহেরা যা আজকাল কায়রো বলে পরিচিত সেখানে এই তিনটি ছিল সে সময় সবচেয়ে বড় লাইব্রেরি এর মধ্যে দার আল হিকমা ইতিহাসের সাথেই হারিয়ে যায়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 মসজিদ ও হালাকাগুলোর পরিবর্তে ক্লাব পানশালাগুলো মুখরিত হতে থাকে এভাবে এক প্রজন্মের সৃষ্টি হয় যাদের মধ্যে তাওহিদ আল ওলাওয়াল মারা জ্ঞান জ্ঞানভিত্তিক ইসলামের চর্চার অভাব উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয় পরিণতিতে মুসলিম উম্মাহ বর্তমানে যেভাবে বিভক্ত আন্দালুসের মুসলিম সাম্রাজ্য বাইশ জন শাসকের অধীনে বিভক্ত হয়ে যায় ইবনে আল আহমার নামক একজন রাজা ছিলেন যে তার বিরোধী পক্ষ অপর মুসলিম ভাই ইবনে হুদ এর বিরুদ্ধে ইবনে হুদ সেই অমুসলিমদেরকে ইবনে আল আহমারের বিরুদ্ধে লড়াইয়ে নিজের পক্ষে ফিরানোর জন্য নিজের অধীনে থাকা ৩০টি কেল্লা উপোকন দেয় স্পেনের সর্বশেষ মুসলিম রাজা ছিল আবু আবদুল্লাহ আসির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 কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে উপযুক্ত সময়ে তাকে হটিয়ে তারা পূর্ণাঙ্গ ক্ষমতা দখল করে আবু আব্দুল্লা সর্বশেষ রাজা হিসাবে তার অধীনে থাকা শেষ দুর্গ বা গ্রেডা ক্রুসেডারদের কাছে সবকিছু হারিয়ে সে যখন কাঁদতে তার মায়ের কাছে গেল তার মা সেই বিখ্যাত উক্তৃতি করেন ইপি ইসলাম তু হারফু আলাই হিমিস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 সল্লা সদিন মোহাম্ম الحمد আলআ আলহামদুলিল্লাহ র